দর্শক মন্ডলী আমরা কিতাবের একটি হাদিস প্রথম পর্বে পেশ করেছিলাম আমি হাদিসটি পুনরায় রিপিট করতে চাই সাহাবি আব্দুল রাজি আল্লাহ আনহুমা বর্ণনা করেন যে রাসুল্লা সাল ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে ধরলেন আর বললেন তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন মুসাফের একজন আগন্ত রাস্তা পাড়ি দিচ্ছ আর ইবনে অমর রাদ আনহুমা সে প্রসঙ্গে নিজে বললেন যখন সন্ধ্যা তোমার জীবনে আসে আরেকটি সকাল তোমার জীবনে আসবে নিশ্চিত হয়ে যেও না আর যখন তুমি সকালে উঠো আর সন্ধ্যা তোমার জীবনে আসবে এমন নিশ্চিত হয়ে থাকেও না আর তোমার স্বাস্থ্যটাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আর এই হায়াতটাকে জীবনটাকে কাজে লাগাও মুহূত আসার আগে প্রথম পর্বে এই হাদিসটির আমরা কিছু ব্যাখ্যা শুনেছিলাম সালফে সাল হিনদের কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনেছিলাম আমরা এই আলোচনা এখন দ্বিতীয় পর্বে কন্টিনিউ করবে এই হাদিসের ভিত্তিতে একজন সালফে সালেহিন তার একজন ঘনিষ্ঠ লোককে চিঠি লিখে পাঠালেন নসিহাত করার জন্য এই হাদিসের আলোকে তখন তিনি এই জীবনের যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে এবং কিভাবে আখরাউ খান ভাই তোমার কাছে মনে হয় তুমি এখানে অত্যন্ত স্থায়ীভাবে বসবাস করছো একটু আগে আমরা বলেছিলাম আগের পর্বে যখন সময় আমরা বলি আমাদের স্থায়ী ঠিকানা কোথায় আমরা ফর্মেও লেখি কিন্তু আসলে দুনিয়ায় স্থায়ী ঠিকানা নয় তুমি নিজেকে মুকিম মনে করো না তুমি সব সময় নিজেকে মুসাফির মনে করো শরীয়তের পরিভাষায় অবশ্য আমরা কসর করবো না সেই সেন্সে মুকিম হতে পারি কিন্তু আসলে স্থায়ী হওয়ার চিন্তা না করে আমরা যে অস্থায়ী আছি সেটা তিনি স্মরণ করিয়ে দিলেন যে তোমাকে সব সময় তোমার জার্নি কন্টিনিউ করছে এবং তোমাকে ঠেলে নেওয়া দেওয়া হচ্ছে তোমাকে আপন জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না আল মৌত আল কবর তোমাকে মৌত কবরের দিকে পুশ করে করে করে করে নিয়ে যাচ্ছে যখন তোমার টাইমটি এসে যাবে জার্নি তোমার সেখানে শেষ করে দিতে হবে তোমার ফাইনাল স্টেশন চলে আসবে কোনো কোনো জ্ঞানী পন্ডিত আহলু আয়েলেম নসিহত করার জন্য বলেছেন কৈফা ইয়ফ্রাহু বিদ্যুনিয়া মান ইয়ৌমুহু ইয়াহিমু শাহ রাহু ওয়া শাহুহু ইহা দেমু সেনা তাহু ও সেনাতহু ইহা ওই ব্যক্তি দুনিয়া দাঁড়ি নিয়ে এত আত্মতৃপ্তি ভোগে এত আকর্ষণ অনুভব করে সে জানে না যে তার প্রতিটি দিন তার মাসকে ধ্বংস করে দেয় প্রতিটি মাস তার বছরগুলোকে ধ্বংস করে দেয় বছরগুলো তার গোটা হায়াতকে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংস করার কাজ চলে যাচ্ছে ফুদালিম আয়াদ রহমতুল্লাহ আলী একজনকে বললেন কাম আতাত আলাইক তোমার বয়স কত হয়েছে তিনি একজন লোককে জিজ্ঞেস করলেন কয়ালা সিত্তু নাসানা তিনি বলেন আমার বয়স হয়ে গেছে ষাট বছর কয়ালাফা আন্তা মিনসিতা রব্বিকা ইউসিকা মানে ষাট বছর ধরে কোথায় যাচ্ছেন জানেন আল্লাহ সঙ্গে দেখা করতে রওনা হয়ে গেছেন ষাট বছর এই জার্নি আপনার কন্টিনিউ করেছে আর বেশি বাকি নাই খুব অচিরেই জানি শেষ করে ফেলতে হবে ফাঁকা রাজুল ইন আলিল্লাহ ওই না ইহিরাজ লোকটার এখন হুঁশ হলো সে ইন আলিল্লা পড়া শুরু করে দিল ইন্না লীলাহে ওই নিল আমি তো জন্য সৃষ্টি হয়েছি আল্লাহ কাছে তো আমাকে যেতে হবে কথা তো সত্য ফাকালা ফদাইল আর তা আরিফ তাফসি রাহু ফদাইল আলাই তাকে তৃষ্টি আকর্ষণ করে বললেন ইন্না আলিল্লা পড়লেন ইন্না ল্লার তাফসির কী জানেন এর অর্থ কী বুঝেন কী শব্দ কি আয়াতটা পড়লেন এটা কি মেসেজ দেয় তা আপনি উপলব্ধি আপনার আছে তখন তিনি নিজে ব্যাখ্যা করে দিলেন ফমান আর আন্নাহে আব্দাহু ইহে রাজ তাহলে এই আয়াতে আসে যে ব্যক্তি এটা বুঝে সে আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর কাছে তাকে যেতে হচ্ছে যেতে হবে এটা যে বুঝে ফাল ইয়াল আন্নাহু মাসউলুন এটা যখন বুঝে যে সে আল্লাহর জন্য সৃষ্টি হয়েছে আল্লাহর কাছে তাকে যেতে হবে তাহলে তার এটাও বুঝতে হবে যে আল্লাহর সামনে তাকে দাঁড় করানো হবে তাকে জিজ্ঞেস করা হবে প্রশ্ন করা হবে ফাল ইদ লিসু আলি জওয়াবান তাহলে সেই ব্যক্তির এই প্রশ্নগুলোর জন্য জবাব রেডি করা উচিত যে তাকে আল্লাহর কাছে যেতে হবে তাকে আল্লাহর সামনে দণ্ডায় মান করা হবে তাকে অনগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হবে তাহলে তার জবাবগুলো রেডি করে নিয়ে যাওয়া উচিত আল্লাহর কাছে ফাঁকা আল্লাহ রাজা ওই ব্যক্তি এখন তার ভিতরে একটা পরিবর্তনে এসে গেছে বোধদয় ঘটেছে তখন সে জিজ্ঞেস করছে ফোদায় আয়াজকে বলেন তাহলে উপায় কি। কী করতে পারি এমন কঠিন পরিস্থিতি যা আপনি বললেন আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি তো এত খেয়াল করিনি এতদিন ষাট বর্ষ তো পার করে দিলাম এখন কিভাবে আমি তৈরি হয়ে যেতে পারি কোন তরিকায় যেতে পারি উপায় কি বলেন আমাকে একটু কহলাইয়া সে রাহ প্রধান আয়াদ বলেন খুব সহজ উপায় আছে খুব সহজ উপায় আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই কলামা হিয়া উপায় একটু বলবেন কাইন্ডলি যে এখন থেকে সামনের দিকে আপনার আমলকে পরিবর্তন করে সুন্দর আমল তৈরি করে ফেলেন জীবনের গতির মধ্যে পরিবর্তন নিয়ে আসেন এই সমস্ত উল্টোপাল্টা আমল ছেড়ে দিয়ে সহি আমলে খাড়া হয়ে যান সহি আমলে লাইনে চলে আসেন তাহলে আশা করা যায় অতীতে যা কিছু উল্টোপাল্টা হয়েছে সেগুলোকে মাফ করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে আসা তাফিমা বাকিয়া উখিত তাবিমা মাদাওয়া বাকিয়া আর যদি জীবনের গতি মোড়কে ফিরিয়ে না দেন আমলে রাস্তায় চলে না আসেন তাহলে যেটা হবে যা কিছু আগে করেছেন সবগুলোর ব্যাপারে পাকড়াও করা হবে একটাও মাফ করা হবে না আর সামনের দিকে যেটা আছে সেটার জন্য আপনাকে পাকড়াও করা হবে জীবনে গতি পরিবর্তন করে ফেললে এখন থেকে পেছনেগুলো মাপ হয়ে যাবে সামনের দিকে রাস্তা খুলে গেল আর যদি গাফলতি কন্টিনিউ করে তাহলে পেছনেগুলোর জন্য পাকড়াও করা হবে ভবিষ্যতের জন্য পাকড়াও করা হবে কোনো উপায় নেই তিনি লেসন পেয়ে গেলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো আইয়ু সাইন আজহ দুনিয়া কতটুকুন একটা ব্যক্তির দুনিয়ার ব্যাপারে লোভ নাই বেশি দুনিয়ার আকর্ষণ তার কেটে গেছে কমে গেছে এটা বোঝার উপায় কি। কওয়ালা আসরুল আমাল তিনি বলেন তাহলে যে তার দুনিয়ার মধ্যে পরিকল্পনা দুনিয়ার লম্বা আশা আকাঙ্ক্ষা এগুলোকে কাট করে ফেলবে দুনিয়ার লম্বা পরিকল্পনা আসা আকাঙ্ক্ষাকে একদম শর্টকাট করে ফেলবে এক্সাম্পল তিনি দিলেন মান ইদা আসবাহা কওয়াল লা উমসি এত শর্টকাট করে ফেলবে সকালবেলা উঠে বলবে কে বলছে আমাকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি জীবিত থাকবো সন্ধ্যা পর্যন্ত সে আশা করবে না তাহলে মনে করতে হবে এই ব্যক্তির দুনিয়ার আকর্ষণকে কমিয়ে দিয়েছে আখের আখকে সে অগ্রাধিকার দিয়েছে মোহাম্মদিনে ওয়াসে রহমতুল্লাহ আলাই একজন বড় উঁচু মানের মুতাকি পরহেজগার আলেম ছিলেন তিনি যখন ঘুমাতে যেতেন তখন তার পরিবারকে কি বলতে জানেন আর ঘুম থেকে না উঠি ফাইনাল মৃত্যু হয়ে যায় তাহলে কারো সঙ্গে আমার লেনদেন বাকি থাকলো না প্রত্যেকদিন রাত্রে তিনি এভাবে বিদায় নিয়ে ঘুমাতেন হান আল্লাহ আমরা কত রাতে বিদায় নিয়েছি প্রতিদিন রাতে আমরা নিশ্চিত হয়ে শুই যে কালকে তো উঠবেই ঘুম থেকে কে বলছে আমি মরে যাব। আমাদের ভাবটা তাই তিনি এভাবে প্রতিদিন ঘুমের সময় এরকমই করতেন এটা তো ওনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কোন এক রাত্রে তিনি রাফেল হয়ে ঘুমাতেন না বিদায় না নিয়ে আমরা কত রাত ঘুমিয়ে ফেললাম একই রাত্রে তো বিদায় নিন এরকম মনে করিনি ওয়াইস রহমতুল্লাহ আলাই ওয়াইস আল করছেন রহমতুল্লাহ আলাইহু কৈফ জামানু আলাই ওনাকে কেউ প্রশ্ন করলে আপনার সময় কাল কেমন যাচ্ছে কেমন আছেন খোঁজ খবর যখন নেওয়া হতো জিজ্ঞেস করতো ওনাকে তিনি কি উত্তর দিতেন কৈফ জামানু আলাুল ইন আমি কেমন সময় যাবে বুঝতে পারছেন ওই ব্যক্তির সময় কেমন যেতে পারে যে ব্যক্তি এতক্ষণস্থায়ী দুনিয়াতে আসে সকাল সে ঘুম থেকে উঠলে জানে না তার জীবনে সন্ধ্যা পর্যন্ত সে বেচে থাকবে কি না তার সময় কেমন যেতে পারে কীরকম টেনশনে সে থাকতে হয় তাকে আর খবর জিজ্ঞেস করবেন আর যদি তার সকাল পেয়ে যায় তাহলে তার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না তাকে তার জীবনে সন্ধ্যাটা পাবে কি না হামু বাস্সারণ বিল জান্না আউ এবং এইভাবে হঠাৎ করে যদি তার সকালে বা সন্ধ্যায় বা নেক্সট সন্ধ্যা তার জীবনে না আসে তাহলে সে চলে যাবে কোন সংবাদ নিয়ে মৃত্যুর সময় তাকে সংবাদ দেওয়া হবে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে নাকি তাকে জাহান নামের দুঃসংবাদ দেওয়া হবে কোন খবর নিয়ে তার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে এই টেনশনে যে আসে সে কেমন থাকবে তাকে কি জিজ্ঞেস করতে চান এই ছিল তাদের জীবন সম্পর্কে বিশ্বাস এবং কনসেপ্ট এবং এই জন্য হাদিস এসেছে যে এম হামসান আলা হামস তোমার জীবনের পাঁচটি জিনিসকে যখন তুমি পাবে এই পাঁচটি জিনিসকে তুমি অন্য পাঁচটি জিনিস নষ্ট করে দেওয়ার আগে ভালো ব্যবহার করো দর্শক মণ্ডলী আমরা একটি বিরতিতে যাবো এখন বিরতির পরে আমরা আমাদের এই আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 रसुल सल्लमे रेखे जावादी दर्शे थकूँ देखाजी आज सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटेदे पीट टी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 सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम असख्या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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী আমরা একটি হাজিসের দিকে যাচ্ছিলাম সেখানে বলা হয়েছে যে পাঁচটি নিয়ামত পাঁচটি জিনিস যখন তোমার কাছে থাকে অন্য পাঁচটি জিনিস এগুলোকে নষ্ট করে দেওয়ার আগে তুমি এগুলোকে ভালো করে ব্যবহার করে ফেলাও কাজে লাগাও এক নম্বরে এসেছে সেবা ব্যাক কাবলা তোমার যৌবন কালকে ভালো করে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনকাল সবার জীবনে একটা শ্রেষ্ঠ সম্পদ জীবনের এবং এটা বেশি দিন থাকবে না হায়া যদি আল্লাহ তালা লম্বাও রাখেন কিন্তু এখানে যৌবনকালের একটা সীমাবদ্ধতা রয়েছে যৌবনকালে মানুষের মনে অনেক হিম্মত থাকে শক্তি থাকে সাহস থাকে অনেক কঠিন কাজ করা সম্ভব হয় বয়স যখন বেড়ে যায় আস্তে করে মানুষ দুর্বল হয়ে যায় তখন চাইলেই অনেক কাজ করা যায় না রেস্ট নিতে হয় থেমে যেতে হয় এইজন্য জন্য যৌবন কালকে ভালো করে কাজে লাগানো এখন এটা হয়ে গেছে সমস্যা যৌবনকালের রঙিন স্বপ্নে অনেকেই বিভর হয়ে যায় এবং মিসইউজ করে ফেলে যৌবনের সময়টাকে সম্পূর্ণভাবে বেকার নষ্ট করে ফেলে অথচ হাদিস এসেছে ওই সাত জনকে আল্লাহ তালা আর আসলে নিশ্চয় ছায়া দান করবেন যেই ব্যক্তি তার কৈশোর শৈশবকে এবং যৌবনকে আল্লাহর ইবাদতের পরিবেশে ব্যয় করবে তার জন্য অনেক বড়ো সুসংবাদ আছে আর যৌবনের মধ্যে অনেক ফেতনার আকর্ষণ রয়েছে গুণার দিকে প্রচণ্ড বেগে ধাবিতে হওয়ার চেতনা সৃষ্টি হয়ে যেতে পারে কোন দিকে যাবে মানুষ যৌবনকে নষ্ট করে ফেললে মিসিজ করে ফেললে তার ধ্বংস অনিবার্য আর কাজে লাগালে তার জন্য বিরাট পুরস্কার জান্নাতে যাওয়ার আর নিচে ছায়া পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে হাত কাবলা সাকামেকা তোমার সুন্দর স্বাস্থ্য এটা একটা নামও তাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে কত খবর এসে গেছে জওয়ান বয়সে খবর এসেছে ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার হওয়ার জন্য কি বুড়ো হওয়া লাগে বুড়ো হওয়া লাগে না ঠিক আমি হার্ট অ্যাটাক হয়ে গেছে বুড়ো হওয়া লাগে বুড়ো হওয়া লাগে না কোনো সিমটম ছাড়াই কোন লক্ষণ ছাড়াই হঠাৎ করে ডাক্তার আশ্চর্য হয়ে যায় পরিবার আশ্চর্য হয়ে যায় কোনো দিন তার কোনো অসুখ বিসুখ হয়নি হঠাৎ করে চলে গেল তাহলে এই স্বাস্থ্য থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে কি পরিমাণ বেশি করে কাজে লাগানো যায় তোমার স্বাস্থ্য নষ্ট করে দেওয়ার আগে তুমি কাজে লাগাও কাজে লাগাও তিন নম্বর হচ্ছে রেনা কাকাবলা ফকরেক তোমার যে আল্লাহ তালা স্বচ্ছলতা দান করেছেন তালা কাউকে যদি ভালো সম্পদ দান করেন সম্পদও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না অনেকেই সকালবেলা আমির বেলায় ফকির এরকম অনেক ঘটনা হয়েছে অনেক মিলিয়নিয়ার ব্যাংক ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে অনেকেই অনেক সম্পদশালী হয়েছিলেন কিন্তু এক সময় সম্পদকে ধরে রাখতে পারেননি চলে গেছে এসেছিল চলে গেছে যখন সম্পদ থাকে সম্পদকে কাজে লাগানো চমৎকার সুযোগ এসেছে ভালো কাজে নেক কাজে ব্যয় করা দান ক্ষয় রাত করা গরিব অসহায় লোকগুলো যারা চায় হাত পাতি তাদেরকে দেওয়ার সুযোগ আছে যার নাই তার কাছে চাইলেও বিপদে পড়ে দেওয়ার কোনো ব্যবস্থাই নাই তার কাছে দেওয়ার মধ্যে যে কত লাভ এই সুযোগ কাজ লাগাতে পারছে না কারণ তার কাছে নেই যাকে আল্লাহ তালা দেওয়ার সুযোগ দিয়েছেন সে যদি এই সুযোগ কাজে না লাগায় আর সম্পদ আল্লাহ উঠিয়ে নেয় তখন দিতে চায় তখন কি দিতে পারবে পারবে না এই জন্য শুধু সম্পদ দান করা নয় হাজ ফরজ হয়ে গেছে ফরজ হাত আদায় করে ফেলি অনেকেই দেরি করতে থাকেন দেরি করতে করতে শ্বাস প্রবন্ধ সম্পদ শেষ হয়ে গেছে এখন আর ফরজ আদায় করা হচ্ছে না অনেকেই কি নিজের জাকাত আদায় করছে না কয়েক বছর জাকাত জমা হয়ে গেছে তারপরে তার সম্পদের কপাল পুড়ে গেছে সম্পদ চলে গেছে তার উপর এই জিম্মাদারি রয়ে গেছে দান ক্ষয়রাত করে যখন আমার আগুন থেকে বাঁচার জন্য তাকে আলাদা সুযোগ দান করেছিলেন সে সুযোগ কাজে লাগালো না সম্পদ পুঞ্জভীতু করে রাখলো শুধু জমা করে রাখলো বখিলি করলো কৃপণতা করলো এই সুযোগ কাজে লাগালো না সম্পদ আর কোনো কাজে লাগলো না অথবা সম্পদ থাকলো কিন্তু সে চলে গেল বিশেষ করে সে যদি বেঁচে থাকে তাহলে তার গরিবী আসার আগে ধনী থাকা অবস্থায় সুন্দর সুন্দর কাজে সম্পদগুলোকে যেন লাগায় অপব্যয় যেন না করে শয়তানি এবং গুনার কাজে যেন ব্যবহার না করে চার নম্বরে অফার কাবলা সকলে তোমার হাতে যখন সময় আছে অতি ব্যস্ত হয়ে পড়ার আগে আল্লাহর ইবাদত করে নাও বেকার সময় আছে কোরআন শরীফ তালাওয়াত কর সকালবেলার সময় নিয়ে আধা ঘন্টা বিশ মিনিট বসে আল্লাহ তালার তসবিগুলো আদায় কর সকালবেলা জিকিরগুলো পড়ো সন্ধ্যাবেলাগুলো করো বেকার বেহুদের সময় নষ্ট করুন পাঁচ নম্বরে হায়াত কাবলা মা থেকা আর তোমার যে জীবনটা আল্লাহ তালা দিয়েছেন মৌ যখন আজবে আফসুস করার আগে তুমি জীবনকে কাজে লাগাও অন্য হাদিসে সিমিলার লাইনে নবীকার বলেছেন বাবান তোমরা সাতটি জিনিসকে আসার আগে বেশি করে আমন করে কাজে লাগানোর চেষ্টা করো তারপরে তিনি বললেন হাল তামত ইল্লা ফাকরিন মুনসিন তোমরা কিসিরা অপেক্ষা করো তোমার ভবিষ্যৎ তোমার পরবর্তী দিন পরবর্তী সময় পরবর্তীকাল কি আসবে তুমি জানো না হইতে পারে তুমি এর চেয়ে আরও ফকির হয়ে যাবে আরও গরিব হয়ে যাবে যে তোমার আগের অবস্থা একদম ভুলিয়ে দেবে তোমাকে একদম বেহুশ করে ফেলবে তোমাকে একদম বেরান করে ফেলবে এত দরিদ্রতা তুমি পড়ে যেতে পারো আউ কেনমুতগেন অথবা তুমি ধনী হয়ে যেতে পারে এমন ধনী যে তুমি সীমা সীমালাঙ্গন শুরু করে দেবা তোমার মধ্যে আইয়াশি ফেতনা এবং খায়ের সাথে নাফসানির দাবি পূরণের দিকে তুমি ছুটি যেতে পারো এরকম হয়ে যেতে পারে আউমাদিন মোফসি দিন অথবা তোমার এমন রোগ আসতে পারে যে তোমার স্বাস্থ্যকে একদম শেষ করে দেবে তোমার কুয়া তার কিছু থাকবে না আউ হারাবিন মোফান্না দিন অথবা এমন অসুখ হয় নাই তবে অসুখ ছাড়া বুড়ো হয়ে গেলে শরীর কি আর শক্তিশালী থাকে তোমার শক্তিগুলো অটোমেটিক্যালি নিঃশেষ হয়ে যাবে বুড়ো অবস্থায় তুমি পৌঁছে গেলে বার্ধক্য তখন এসে যাবে আর পারবে না আউ মাও তিনমজেজ অথবা এমন মাউ তোমার সামনে আসবে ঠিক আছে তুমি সুস্থ ছিলে অথবা তুমি বুড়ো হয়ে একেবারে কাহিল হও এখনো শক্তি আছে কিন্তু হঠাৎ করে মৃত্যু এসে তোমাকে ছৌ মেরে নিয়ে যেতে পারে কিসের অপেক্ষা করছো কোনটার জন্য দেরি করছ আমল না করে কিসের অপেক্ষায় আছ আউ আর আর যারা আরও লম্বা হায়াত পাবে পরবর্তী পর্যায়ে আসবে তাদের জন্য তো আরেক বড় ফিটনা আছে দাঁত চলে আসতে পারে দাঁত এসে গেলে আরও বড় ফিতনা অনেকে দাঁত জালে ফিটনায় পড়ে যাবে এমন করতে পারবে না হারা হয়ে যেতে পারে ফাঁসার রোগায় বিনমন্তর দাঁত জালের অপেক্ষা যদি করে সেটাতে এমন এক অদৃশ্য গায়েবের বিষয় যেটা অনেক বড় ফিটনার কারণ হবে অনেক বড় আশঙ্কার কারণ হয়ে যেতে পারে আচ্ছা অথবা নাকি তোমরা কেমত আসার অপেক্ষা করছ কেমন যদি কেউ পায় কে আমাদের লক্ষণ শুরু হয়ে গেলে আর কি আমল করা যাবে সুযোগ থাকবে না তো আধা ও আমার কেমন তো আরো বড় ভয়ানক হবে আরো বড় কঠিন হয়ে যাবে অন্য হাদিসি তিনি বলেছেন বা বি আমলে ফিতান কে তো আইল্লামজলেম দেখো এখনি কিছু আমল শুরু করে তাও দেরি করো না তাড়াতাড়ি কিছু আমলে নেমে যাও তুমি জানো না পরবর্তী পর্যায়ে যেমন অন্ধকার ফিতনার সিরিজ তোমার অপেক্ষা করছে এক ফিতনা পরে আরেক ফিতনা যতই দিন আসে ততই আরো আমরা বেশি ফিতনা দেখতে পাই ততই আরো ঝামিলা চলে আসতে পারে এভাবে করে নবী করিম সালাম আমাদেরকে বহু হাদিসে উৎসাহিত করছেন যে আমরা যেন আমলে দেরি না করি এবং ওই হাদিসটাকে আমরা আবার রিমাইন করি যে তিনি বলেছেন সাফারা মা আব্দা কাতাবল্লাহান যে বান্দা যদি কোন আমল ভালো করে শুরু করে কন্টিনিউয়াসলি করতে থাকে এরপরে সে যদি অসুস্থ হয়ে যায় আর পারে না অসুস্থতার কারণে জারি রাখতে অথবা সফরের হালতে বেরিয়ে গেছে সে আমল করার সুযোগ হয়নি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য এই আমলগুলো লিখতে থাকেন লিখতে থাকেন যখন সে সুস্থ অবস্থায় রেগুলার করতে যেভাবে আর মুকিম অবস্থায় যেভাবে করে যেত সে আমল তার জন্য কন্টিনিউ করতে থাকে এই জন্য করতে দেরি করা ঠিক নয় বা দেরু তোমরা দেরি করো না এক্ষুনি শুরু করে দাও মোবাদা করো আমরা অনেকেই ভালো হতে চাই নেককার হতে চাই আমরা আমাদের ভিতরে অনেক পরিবর্তন আনতে চাই তবে আমরা এখনই শুরু করতে চাই না আমরা শুধু চিন্তা করি যে খুব তাড়াতাড়ি শুরু করা দরকার আসলে দেরি করা যাবে না এরকম কথাবার্তা বলি এরকম মনে মনে ভাবি কিন্তু এক্ষুনি শুরু করা দরকার আজকেই শুরু করা দরকার এই মুহুর্তেই শুরু করা দরকার এই জিনিসটাই আমাদের আসে না যার ফলে আমরা দিনের পর দিন পিছিয়ে নিই সপ্তাহের পরে সপ্তাহ পিছিয়ে যাই মাসের পরে মাস ডিলে করি বছরের পর বছর ডিলে করি যে ইনশাল্লাহ আগামী বছর থেকে আমি ইনশাল্লাহ একদম খুব ভালো পরেজগার হয়ে যাব আগামী রমাদান থেকে এমন আমল ধরবো আর উল্টা পাল্টা করবো না শুধু আগামী আগামী চিন্তা করি কিন্তু রসুল্লাহ সাল্লা কি বললেন যে নগত থেকে চিন্তা করো ওই যে স্লোগান দেয় যে আমরা নগদ যা পাও হাত পেটে নাও বাকির খাতা শূন্য রাখ এই কথাগুলো আমরা দুনিয়ার বেচা জন্য ব্যবহার করি কিন্তু এটাকে যদি আমরা দুনিয়া এবং আখেরাতের গোটা হায়াতকে নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আসলে এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা যে আমাদের আগামী চিন্তা করার সুযোগ নেই খবরদার মুসলিম না হয় তুমি মৃত্যুবরণ করো না এখন আমি আগামী কাল মরে যাব না আগামী দশ বছর পরে মরে যাব। আমি তো সেটা জানি না আমাকে এখনই ঢাকা হবে এই মুহূর্তে আজকেই আমার সব শেষ হয়ে যেতে পারে বা দেরি করো না দেরি করো না এই কথাই তিনি বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এইভাবে আমল করে করে আল্লাহ আল্লাহতালার কাছে সুন্দর অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেক আমল করার জন্য এখন থেকেই ব্যস্ত হওয়ার জন্য এখন থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এখন থেকে নিমে যাওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবিন আসসালামিকুম আহমতুল light of glorious Qur'an, বাংলা authentic Hadith If Allah helps you, believe me, you have to get success Catch Dr. Zakir. <laughs> Then we have the next call, please. To get convincing and valid answers, dial korul Dr. Zakir ke. Pratishonibar, Rajshadhe Shadtae, Aapunha Shamprachar, Shokalshadhe Notae, Bangla Deshe, Deez TV Bangla hai.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 शांति इसलमाम अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सारे देश